Yeah.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 السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتشكروا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ইসিবির পক্ষ থেকে আপনাদের সকলকে আমরা অভিনন্দন জানাই আল্লাহ রব্বুল আলমিন ইসলামের মাধ্যমে সামাজিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় এ চমৎকার নির্দেশনা দিয়েছেন কোরআন এবং নবীজির সুন্নার মাধ্যমে চমৎকার এক আদর্শ এক পরিপূর্ণ ব্যবস্থা আমরা লাভ করেছি সে ব্যবস্থা আমরা আলোচনা করছিলাম ইতিপূর্বে আর অনেক পর্বেই আমরা সে সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনা করেছি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই আলোচনার সূত্রপাত করতে চাই সেটা হলো পরিবার গঠন ও পারিবারিক জীবন পরিবার এটি হলো একটি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউ যেখান থেকে আসলে সমাজের সূত্রপাত একটি সমাজ সুখী শান্তিপূর্ণ এবং সফল সমাজ হিসেবে গড়ে উঠতে হলে পরিবারগুলোর ভূমিকা সর্বাধিক এবং সুন্দর সফল পরিবারগুলোর মাধ্যমেই একটি সুন্দর শান্তিপূর্ণ একটি সমাজ গড়ে উঠতে পারে ভবিষ্যৎ প্রজন্ম যারা আগামী দিনে সমাজের সদস্য হিসাবে কাজ করবে তারা তো পরিবার থেকে বেড়ে উঠবে তাদের সুন্দরভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে পারে একটি আদর্শ পরিবার সুন্দর একটি পরিবার ইসলাম পূর্ব যুগে মানুষের পারিবারিক জীবন সুন্দর ছিল না পরিশীলিত ছিল না সেই সমাজে পরিবারগুলোর মধ্যে পিতামাতার প্রতি সন্তানদের শ্রদ্ধাবোধ দায়িত্ববোধ ছিল না সংসারগুলোতে পরিবারের মধ্যে নারীর কোনো মর্যাদা এবং মূল্যায়ন ছিল না ছিল শুধুমাত্র পুরুষের পৌরুষতান্ত্রিক একটি চিন্তা এবং তার স্বৈরতান্ত্রিকতা কিন্তু সেই জাহিরি সমাজের সেই অবস্থা থেকে ইসলাম মানুষকে উদ্ধার করেছে মুক্ত করেছে এবং সুন্দর পরিবার জীবন গঠন করার জন্যে আল্লাহরুল আলমিন ইসলামের মাধ্যমে মানব জাতিকে উদ্বুদ্ধ করেছেন কোরআন এপাক তার জন্য উত্তম নমুনা এবং পাথেও সরবরাহ করেছে কোরআনের ধারক বিশ্বনবী মানবতার নবী প্যারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লব আলিহ্লাম তিনি মানুষকে সে পথে পথ নির্দেশনা দিয়েছেন পরিবার সম্পর্কে এবং পারিবারিক জীবন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি অতন্ত পরিষ্কার এবং ইসলাম এই বিষয়টিকে অত্যাধিক গুরুত্ব আরোপ করেছে কোরআন পাকের সুরতুর রুমের মধ্যে আল্লাহর রব্বুল আলমিন পরিবার গঠনের যে সূচনা এবং দাম্পত্য সম্পর্ক বৈবাহিক সম্পর্ক এই সম্পর্কের প্রতি আল্লাহর রব্বুল আলমিন গুরুত্ব আরোপ করে এর সাথ করেছেন আলমিনের একটি অন্যতম নিদর্শন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের একটি মানব জাতির উপর আল্লাহর করুণা এবং অনুগ্রহের এক চমৎকার নিদর্শন হলো যে তিনি পুরুষের থেকে আল্লাহ মাতৃ জাতিকে নারী জাতিকে সৃষ্টি করলেন অর্থাৎ আদমা আলীহি সালাম থেকে তার পাঁজরের হার দিয়ে আল্লাহর রব্বুল আলমিন প্রথম মানবী আমাদের আদি মাতা হজরত সালাম আলিহালামকে আল্লাহর রব্বুল্লা আলমিন সৃষ্টি করলেন এভাবে পুরুষের অংশ বিশেষ দিয়ে নারী জাতির সৃষ্টির সূচনা আল্লাহ করলেন কেন লিতাসনু ইলাইহা। যে হে দুনিয়ার পুরুষ জাতি তোমরা নারীর কাছে গিয়ে আত্মার প্রশান্তি লাভ করতে পারো আর তিনি তোমাদের মাঝে করলেন হৃদ এবং হৃদয়ের কোমলতা আল্লাহ আব্বুলের এই সৃষ্টি তত্ত্ব এবং এই সিস্টেমের মধ্যে যারা চিন্তাশীল তাদের জন্যে অনেক নিদর্শন রয়েছে কোরআনে পাকের এই আয়াত সুরাতুর রুমের এই আয়াতের মধ্যে আল্লাহ রব আলীন পরিবার এবং দাম্পত্য সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক আল্লাহ তুলে ধরলেন চারটি বিষয় এখানে লক্ষণীয় প্রথম বিষয় হল আন খালা মিন আং ফুসি যে তোমাদের সাথে তোমাদের মধ্যে পরস্পর আত্মার একটা সম্পর্ক আল্লাহ তৈরি করেছেন নারী আর পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে এখানে আত্মার সম্পর্ক হিসেবে আল্লাপাক আখ্যায়িত করেছেন দ্বিতীয় বিষয় হল লিৎসাসু ইহা আল্লাহ বৈবাহিক এই বন্ধনের পদ্ধতি এজন্যই সৃষ্টি করলেন যেন পুরুষ নারীর কাছে গিয়ে স্বামী স্ত্রীর কাছে গিয়ে আত্মার প্রশান্তি লাভ করতে পারে ওয়াজা আলা বাইন और उभय मध्य आल्ला रबुल आलमीन ममतार एक बंधन तैरी दिल बरमा तर मध्य परस्पर अनुग्रह एवं कमल हृदय एक बंधन तैरी हल विवाहर मध्यमें नारी और पुरुषर मध्य जी ऋद्धता तैरी है कुरान पाक सम्पर्क चार्टी गुरुतवपूर्ण दिक्कत उत्थपन कर সেটি আত্মার সম্পর্ক এই পারিবারিক এবং বৈবাহিক এ সম্পর্ক দাম্পত্য সম্পর্ককে আল্লাহর কোরআন বলছিলু ইলেহা আত্মার প্রশান্তি লাভ করার এ সম্পর্ক হৃদয়ের হৃদ্ধতার সম্পর্ক প্রকৃত অর্থেই হৃদয়ের এই যে আন্তরিকতা আত্মারে প্রশান্তি পৃথিবীর আর কোনো সম্পর্কের মাধ্যমেই পাওয়া সম্ভব নয় শহী হাদিসের মধ্যে পৃথিবীতে আর কোন সম্পর্কের মাধ্যমে হৃদয়ের এত টান এবং এতটা ভালোবাসার বন্ধন তৈরি হয় না এজন্য ইসলাম পরিবার গঠন বৈবাহিক সম্পর্ক এবং দাম্পত্য জীবনকে অনেক গুরুত্ব দিয়েছে দাম্পত্য সম্পর্ককে ইসলাম ইসলামী সমাজ বিনির্মাণের ভিত্তি প্রস্তর হিসেবে এটাকে বিবেচনা করেছে এখান থেকেই সমাজ বিনির্মাণের সূচনা সুন্দর একটি সমাজ গড়ে উঠবার জন্যে দাম্পত্য সম্পর্ক বৈবাহিক সম্পর্ক এটা হল প্রথম বুনিয়াদ প্রিয় দর্শক মন্ডলী পরিবার গঠনের যে উপকারিতা কোরআন এবং হাদিস থেকে আমরা আলোচনা করতে পারি কোরান প্রথম বলছেন হে মানব জাতি তোমরা তোমাদের রবকে ভয় করো আল্লা খালাকুমিন নফসিন্দ যিনি তোমাদেরকে এক আত্মা থেকে এক সপ্তাহ থেকে তিনি তোমাদেরকে সৃষ্টি করলেন হাউজাহা এবং সেই ব্যক্তি থেকে আল্লাহ পাক তার স্ত্রীকে সৃষ্টি করলেন বাবা সামিন হুম আরিজ কাহমান অতপর সেই নারী আর পুরুষ থেকে আল্লাহ বাব্বুরমিন অসংখ্য অগণিত নারী আর পুরুষ পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করলেন এই যে নারী আর পুরুষের বন্ধন কোরআনে পাকের এই আয়াত থেকে বৈবাহিক বন্ধনের যে অন্যতম উদ্দেশ্য যে গুরুত্বপূর্ণ নির্দেশনা আমরা পাই সেটি হলো বিবাহ বন্ধনের গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো বংশ বিস্তার মানব সভ্যতার ক্রমবিকাশ মানুষের প্রজন্ম বৃদ্ধি পাওয়া এটা হলো বৈবাহিক সম্পর্কের অন্যতম একটি লক্ষ্য সুরতের রুমের যে একুশ নম্বর আয়াত ইতিপূর্বে আমরা তেল করেছি সেখান থেকেও আমরা বিবাহের এবং দাম্পত্য সম্পর্কের বেশ কিছু লক্ষ্য উদ্দেশ্য আমরা খুঁজে পাই কাজে আমরা সেটা সংক্ষেপেভাবে বলতে পারি পরিবার গঠনের যে সকল উপকারিতা এবং তার প্রয়োজনীয়তার দিক তার মধ্যে এক নম্বর হলো প্রজন্ম গঠনের সম্মানজনক ব্যবস্থা এটি বিবাহ বন্ধন ছাড়া পরবর্তী প্রজন্ম পৃথিবীতে সম্মানজনকভাবে আসতে পারে না নারী আর পুরুষের বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্কের মাধ্যমেও পৃথিবীতে মানব সন্তান জন্ম হতে পারে কিন্তু সেটা সন্তান জন্মগ্রহণ হওয়ার কোনো সম্মানজনক ব্যবস্থা পৃথিবীর কোন যুগেই কোনো কালেই কোনো সভ্যতাতেই সেটি স্বীকৃত কোনো ব্যবস্থা নয় বিবাহের আরেকটি উদ্দেশ্য হল বংশীয় পরিচয় রক্ষা করা বিবাহের আরেকটি উদ্দেশ্য হলো নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় থেকে মুক্তি পাওয়া কুরআনে পাকের সুরত নিসার মদ্দাল রবাহ আলমিন বলেছেন ওহিল্লিক আল্লাহ আল্লা রবীন তোমাদের জন্য নারীদেরকে বিবাহ বন্ধনের মাধ্যমে বৈধ করে দিয়েছেন শর্ত হলো তোমরা তাদেরকে মোহরণা পরিশোধ করবে আর এ বন্ধন তোমাদের চরিত্রকে পবিত্র রাখবে তোমাদের নৈতিকতাকে অবক্ষয় থেকে মুক্ত করবে বিবাহ বন্ধন নারী আর পুরুষের নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় থেকে মুক্তির অন্যতম উপায় ব্যবস্থা আল্লাহ রব্বাহ আলমী নারিয়ার আর পুরুষের মধ্যে স্বাভাবিক দৈহিক যে চাহিদা আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর সকল সৃষ্টি জগতের মধ্যেই নারী আর পুরুষ এর যে চাহিদা রয়েছে দৈহিক এবং কাম চাহিদা সেটা সকল প্রাণী পূর্ণ করে থাকে কিন্তু অন্য কোনো প্রাণীর মধ্যে তাদের এই চাহিদা পূরণের সম্মানজনক কোনো ব্যবস্থা নেই কেবল মাত্র মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের এই স্বাভাবিক চাহিদা পূরণের সম্মানজনক ব্যবস্থা আল্লাহ পাগ বিবাহের মাধ্যমে তৈরি করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আলোচনার এ পর্যায়ে আমরা ছোট্ট একটু বিরতি নিব বিরতি থেকে ফিরে এসে আমরা আমাদের আলোচনা অব্যাহত রাখব সে পর্যন্ত সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মানুষ তো আদম সন্তান যখনই তোমার কোনো জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ দেখুন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা বলছিলাম যে পরিবার দাম্পত্য সম্পর্ক বৈবাহিক সম্পর্ক এটি হলো নারী আর পুরুষের নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় থেকে রক্ষার একমাত্র ব্যবস্থা বিবাহ বন্ধন নারী আর পুরুষের নৈতিক এবং চারিত্রিক অবক্ষয় থেকে মুক্তির অন্যতম উপায় ব্যবস্থা আল্লাহ রাবুল্লাহ আলমী নারী আর পুরুষের মধ্যে স্বাভাবিক দৈহিক যে চাহিদা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 চাহিদা পূরণের সম্মানজনক ব্যবস্থা লাপাক বিবাহের মাধ্যমে তৈরি করেছেন পৃথিবীর অন্যান্য সৃষ্টি জগৎ থেকে মানুষের শ্রেষ্ঠত্ব তার অন্যতম একটি ব্যবস্থা হল এই বৈবাহিক ব্যবস্থা যার মাধ্যমে একজন নারী শুধু একজন পুরুষের সাথেই তার পারিবারিক জীবন পরিচালনা করে এভাবে একটি বৈধ এবং চমৎকার একটি সম্পর্কের মাধ্যমে একটি পরিবার গঠিত হয় যেখানে নারী আর পুরুষ তারা তাদের ভূমিকা পালন করে এবং তাদের চাহিদা পূরণ হয় এর মাধ্যমে সুন্দরভাবে তারা তাদের জীবন পরিচালনা করার সুযোগ পায় বিবাহবন্ধন দুরারোগ্য অনেক ব্যাধি থেকে মুক্তির একটি অন্যতম ব্যবস্থা আজকের দুনিয়া কাপানো যেই সবচেয়ে বড় মানব সভ্যতার জন্যে যে মহা এক দুর্যোগ নিয়ে এসেছে এইডস নামক এক ভয়ঙ্কর রোগ एर मूलतम कारण हल नारी और पुरुष विवाह बहिर्भूत अवहित सम्पर्क यहाँ आज के चिकित्सा विज्ञान बोलते यो एड्सर मत एच आई भी भाईरस संक्रमण अन्नतम एक मध्यम वो एड्स रोग जीवाणु तैरक्ष ठीक तेमनी भावे विवाह एवं परिवार गठने अन्तम उपकारित दिक्क हल যে পরবর্তী প্রজন্মে সুন্দর প্রতিপালনের একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে কাজ করে একটি পরিবার বিবাহবন্ধনের মাধ্যমে নারী আর পুরুষ একটি সংসারের মধ্যে তারা পিতা মাতা হিসাবে তারা একটি ইনস্টিটিউশনের গুরুত্বপূর্ণ দুটি ভূমিকা তারা পালন করেন ইন্টারনাল এবং এক্সটারনাল দুদিকের ভিতর এবং বাহিরের সমন্বয়ের মাধ্যমে সন্তানদের সুন্দরভাবে বেঁধে ওঠা একমাত্র ব্যবস্থা হল এই পরিবার এবং একটি দাম্পত্য সম্পর্কের মাধ্যমে তৈরি হওয়া একটি সংসার কাজেই এ সকল কারণে আমরা নির্বিধায় বলতে পারি যে পরিবার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এ কারণেই ইসলাম পারিবারিক জীবনকে উৎসাহ দিয়েছে উদ্বুদ্ধ করেছে বিবাহ বন্ধনকে ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক বলে আখ্যায়িত করেছে পরিবার গঠনে আল্লাহ উৎসাহ প্রদান করেছেন আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের মধ্য থেকে যে সকল নারীরা রয়েছে বয়স্ক মেয়ে যারা ইবাদিকম ইমা ইকম এবং তোমাদের যারা ছেলে পুরুষ রয়েছে তাদের মধ্যে বিবাহের বন্ধনের ব্যবস্থা করো। ই একুফু করা আল্লাহ রাবুল্লাহ আলমিন বিবাহ বন্ধনের মাধ্যমে নারী আর পুরুষ উভয়ের জীবনে বরকত দিবেন পরিবারের মধ্যে বরকত আসবে দম্পতির মধ্যে বরকত আসবে সেই আল্লাহ রাবুল্লাহ আলমিন প্রদত্ত বরকতে যদি তাদের মধ্যে অভাব অনটন থাকে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহর কোরআন বলছে বিবাহ বন্ধনের মাধ্যমে নারী আর পুরুষের অভাব দূর হয়ে যাবে সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আর কোরআনের উপর আমাদের ইকিন আমাদের ইমান এবং বিশ্বাস রয়েছে সত্যিকার অর্থে যদি আমরা আল্লাহর কোরআনকে এভাবে বিশ্বাস করতে পারি আল্লাহর কথাকে যদি আমরা এভাবে বিশ্বাস করতে পারি তাহলে অবশ্যই বিবাহের পবিত্র বন্ধন নারী আর পুরুষের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিবে তাদের মধ্যে থেকে অভাব এবং অনটন দূর হওয়ার কারণ হবে বিবাহের বন্ধন ও যুবকেরা যুব সম্প্রদায় তোমাদের মধ্য থেকে যারা বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে নেয় কেন কারণ হল এই বিবাহ তার দৃষ্টিকে সংযত রাখার নতর রাখার এবং তার চরিত্রকে সংরক্ষণ করার এটি শ্রেষ্ঠ হাতিয়ার ফাইন্হ আবাদুলিল বাসার ও আহসানুল ফারাজ বিবাহ হল পুরুষের দৃষ্টিকে নত রাখা এবং তার যৌন চরিত্রকে রক্ষা করার উপায় কাজেই সামর্থ্য এবং সুযোগ যদি থাকে তাহলে বিবাহকে এড়িয়ে চলা বিবাহবন্ধন থেকে নিজেকে মুক্ত রাখা পরিবার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা পারিবারিক জীবনে নিজে প্রবেশ না করা এটা ইসলাম এবং নবী করিম সাল্লাহ আলী ওয়াশ্লামের শূন্যার বিপরীত নবী আক্রম সাল আলি ওয়াসাল্লাম বলেছেন আর পেগম্বর সমস্ত নবীরাই কিছু কিছু কমন বিষয় তাদের সকলের কাছে স্বীকৃত ছিল প্রায় সকল নবী কিছু কমন বিষয়ে তারা এক পথে একমতে তারা চলেছেন সর্বকালে সর্বযুগে সমস্ত পেগম্বরদের মধ্যেই যে নীতির প্রচলন ছিল দু একজন নবী কোন কারণে বিশেষ কারণ কারণবশত তার থেকে ব্যতিক্রম থাকতে পারেন তার মধ্যে একটি হল বিবাহ সমস্ত নবীদের যুগেই সমস্ত নবীদের দ্বারাই বিবাহ এবং দাম্পত্য সম্পর্ক এর প্রমাণ রয়েছে কাজেই ইসলাম পরিবার গঠন এবং পারিবারিক জীবনের পরিচালনাকে গুরুত্ব দিয়েছে এবং কোনো কারণেই একান্ত অপরগতা না থাকলে পরিবার জীবনকে পরিহার করে চলা এবং পরিবার থেকে পারিবারিক জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখা এটাকে ইসলাম স্বীকার করে না বরং ইসলাম সমাজ সামাজিকতাকে নিয়ে সুন্দর পরিবার নিয়ে জীবন জীবনযাপন করাকেই নবীর সুন্না এবং ইসলামের আদর্শ বলে ইসলাম প্রতিষ্ঠিত করেছে কাজে আমরা বুঝতে পারলাম পরিবার জীবন হল ইসলামের অন্যতম একটি শিক্ষা আর এই পরিবারই প্রকৃত অর্থে মূলত সুন্দর শান্তির সমাজ গঠনের সবচেয়ে মৌলিক উপাদান এবং সবচেয়ে কার্যকরী ইউনিট সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী একটি সুন্দর আদর্শ পরিবার ও সমাজ পরিবার কিভাবে গড়ে উঠতে পারে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজ আমাদের সময় এখানেই শেষ সকলে ভালো থাকবেন পরবর্তী পর্বে আদর্শ পরিবার গঠনে আমাদের করণীয় কী কীভাবে এটি আদর্শ পরিবার গড়ে উঠতে পারে সে বিষয় নিয়ে আল্লাহর কোরআন এবং নবী সুন্না থেকে আমরা কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব সে পর্ব সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন রহমুলিল রমিন আসসালামু আলাইক বরহমত